আমার وقال تعالى في بعض آيات الذين رحمهم ولم ينسوا إيمانهم بذلوا أولئك هم المتمنون المقدور انجاه جل جلاله عن القائل الله عليه وسلم من تاجي قال رسول الله صلى الله عليه وسلم الله ما باقى يشكر কমানহা তারাই শীত বিলিয়ায় সেই জানেন না পরবর্তন করছিলাম খালে ক্যারেট মাদ্রাসা মমতা হবে রিসার্চ এই সংক্ষিপ্ত সুবি সমাবেশের সমানিত সভাপতি উপস্থিত তারা মিলামায়াম সেতু মণ্ডলী বিভিন্ন এলাকা থেকে আহ শ্রদ্ধা হোক মুসলিম মাতৃমণ্ডলী আমি অত্যন্ত আনন্দিত যে মাত্র অল্প কিছু মধ্যে এক রিসার্চ সে এবং পাঠাগারের ব্যাপকতা এত বৃদ্ধি পাবে আমি আসলে ভাবতে পারিনি জনগণেরও উপস্থিতি বেশি এবং মানসিক এবং আত্মিক বল সাহসটাও অনেক বেড়ে গেছে আমাদের তাওদের অর্থাৎ নির্বিজাত তাওদের প্রচার ও প্রতিষ্ঠা যুগে যুগে এইভাবেই হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় শিড়িপ এবং বিদারদের যেখানে আত্মাখানা সেখানে নির্ভেজাল তা অহিদের চারা গাছ বেড়ে ওঠা খুব সেই তুলনায় আজকের যে অবস্থান তাতে আলহামদুলিল্লাহ অনেক শক্ত এবং সুচারুরূপে নির্ভীজলতা অহিদের প্রচার এবং প্রসারটা বেশি হয়েছে আল্লাহ যেন এর ব্যাপকতাটাকে আরো বৃদ্ধি করে দেবে মানুষের হৃদয়কে যেন নির্ভলতা তাহিদের প্রতি আরো বেশি মাইল করে দেবে মূল কথা মানুষ নিজের ইমানের খবর রাখে না অজু নষ্ট হয়ে যায় এটা আপনারা জানেন অজু বুঝতে পারছেন অজু নষ্ট হয়ে যায় এ ব্যাপারে আমাদের ধারণা পরিষ্কার পেশাব করলে আর অজু থাকে না টয়লেটে গেলে আর অজু বায়ুর নিঃসরণ হলে ওজো থাকা যাবে যেটা স্পষ্ট আমরা জানি অনেকভাবে শ্যাম পালনকারী ব্যক্তি যদি এক ধোক পানি খেয়ে দেয় ওজন আর শ্যাম থাকবে আর শ্যাম থাকা যাবে না শ্যাম নষ্ট হয়ে যদি ইচ্ছাকৃত খায় আবার কোনো ব্যক্তি শ্যাম অবস্থায় স্ত্রী সমাবেশ করে তার স্যাম থাকবে এই দুইটি বিষয়ে আমরা খুব সচেতন সিয়াম নষ্ট হয় কজু নষ্ট হয় কিন্তু গুরুত্বপূর্ণ দুটি বিষয় ইমান যে মানুষের নষ্ট হয় এ ব্যাপারে আমাদের ধারণা মানুষ বিশ্বাসই করে না ইমান নষ্ট হয় কিন্তু আমার ভাবে সালাদ যে নষ্ট হয় নষ্ট হয়ে যায় কিছু কারণ আছে এ ব্যাপারে আমাদের ধারণা অনেক চিন্তা অনেক ইমান নষ্ট হয় কি বলবেন আল্লাহ রব আল বলছেন আল্লা দিন ইমান ফাকাত হাবিতা আমান সোর বায়দা অস্তম্ব নায় যে ব্যক্তি ইমানের সঙ্গে কুখুরি করে। ওই ব্যক্তির ফাকাত হাবিতে আমান ওই ব্যক্তির কামনও নষ্ট হয়ে যায় অবিল আসুন আর এই ব্যক্তি পরকালে জাহান নামেদের মধ্যে তাহলে মানুষ ইমান আনার পরে এক সময় ইমান শূন্য হয়ে যায় তার একটা প্রমাণ সাধারণ একটা প্রমাণ রসল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি জেনায় লিপ্ত হয় তখন তার মধ্যে ইমান থাকবে ইমানটা ছায়ার মতো উপরে উঠে চলে যায় আর তখন থাকে যায় এটা তো প্রসিদ্ধ হাদিস তাহলে ইমান যে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটা বাস্তব প্রূপ হবে আল্লাহ বলছেন সুর বিরাশি নম্বর আল্লাদিন আমানু আলামি আলমিসু ইমান আহমিদুল মিন ইমানের সাথে সম্পর্কটা কেমন থাকতে হবে যে যারা ইমান আনলো আর ইমানের মধ্যে জুলুম বা সিরিকের মিশ্রণ ঘটানো লাগবে আল্লাহুল বলছেন তাদের জন্য এই পৃথিবীতে এবং মাঠে যাবতীয় বিপদ থেকে নিরাপত্তা যদি শুধু ইমান আনার পরে সিরিকের মিশ্রণ না করে অহম মুহতা দমবে ওলা ইকাল আহমুল আমল অহম মুহতা তাদের জন্য নিরাপত্তা থাকবে এবং তারাই হল হৃদয়ত আমার হৃদায়ত এবং নিরাপত্তা দুইটা নিহিত রয়েছে ইমানের মধ্যে যদি ইমানটা শিরিক মিশ্রিত যদি শিরিফের মিশ্রণ ঘটে তাহলে আর ওই ইমানের কোন মূল্য থাকা থাকবে দেখুন সাধারণ একটা উদাহরণ পুকুর যতই বড়ই হোক সেই পুকুরে যে প্রকারের মাছ থাকো, যত প্রকারের মাছ থাকো যদি বিষ প্রয়োগ করা হয় শুধু মাছই মরবে পানি নষ্ট হবে না পানিও নষ্ট হবে মাছও মরবে সেই মাছ যে প্রকারেরই হোক কি শাহজালাল মাজারের গদাল মাছেরও যে মরে যায় এটা তো পুরো আমরা দেখেছি আপনারা শুনে বাবা ওখানে শুয়ে আছে ওখানে শুয়ে আছে কিভাবে কে গোপনের ভিতরে ঢুকে পড়ল আর বিষ প্রয়োগ করল আর বিষের মাধ্যমে সমস্ত গজারে মাছ মরে গেল তাহলে বাবা নাকি মানুষের উপকার করতে পারে কিন্তু উপকার করতে পারলো না কেন বাবা মানুষের উপকার করতে পারে না মরা মানুষ মানুষ মরে গেলে দুনিয়ার সাধারণ তার কোন সম্পর্ক থাকে না মানুষের কাছে কথা শুনেও না মানুষের উপকারও করতে পারে না মানুষের ক্ষতিও করতে পারে আমি যেটা বলছিলাম মাস্ক যে প্রকারেরই হোক বীজ গিরে তখন মরে যাবে যদি কোনো ব্যক্তি সিঁড়িকে লিপ্ত হয় অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির যত অমূল করেছে অবিনষ্ট হয়ে যাবে আল্লাহ রবুল আলমী তারা যদি করে তাহলে তাদের পঁয়ষট্টি নম্বর আয়ত আল্লাহ বলছেন আপনার প্রতি যে নির্দেশ প্রদান করা হচ্ছে এই একই নির্দেশ প্রদান করা হয়েছিল ইতিপূর্বের লাইন আশ্ব যদি আপনি করেন না থামাল অবশ্যই অবশ্যই আপনার কামল সমহর নষ্ট হয়ে যাবে বলে তখন আপনার বিদ্যানসভা আর আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই আয়ক্রমণ করে শিরিক এবং মেদাতের বিরুদ্ধে সংগ্রাম করা তো দূরের কথা বাংলাদেশে লক্ষ লক্ষ পীর মাসায়করা খানটা তৈরি করে কবরে ছায়া করে एक एक बड़ बड़ सिकेदात के उत्पादन केंद्र खुले बीते लक्ष गागल महिष टा पसा दिए सिलिक के जोरदार कराए गोटा तशव्यापी सिलिकेर प्रचार और प्रसार तबिरत भानुष जाने की जान। सड़िक কি কারণে সিঁড়ি হয় যদি জানতে পারত তাহলে এইভাবে শিরিকের উৎপাদন কেন্দ্রে তারা যেতেও না এবং টাকা পয়সা গরু সাজল মহিষ মুখ এগুলো দানও করত না এই সম্পর্কে প্রথম ধারণা নিতে হবে এর পরিণাম সম্পর্কে শুরুতে একটি কথা বলে রাখি সিঁড়িক সবচেয়ে বড় অপরাধ এটা মানুষ জানে না অথচ আল্লাহ রকুর আলম বলছেন সুরাই লোকমান লোকমান রহিমা তার ছেলেকে লক্ষ্য করে আল্লাহ ইন্ডাস বড় সবচেয়ে বড় মাত্র সহিব খানের দ্বিতীয় খন্ডের আটশো চুরাশি একটি হাদিস বর্ণিত হয়েছে তোমাদেরকে আমি সংবাদ দেব না যতগুলো বড় গুণা রয়েছে বড় পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কুমতি আল অর্থাৎ আল্লাহর সঙ্গে আল্লাহর ভাষা রাসমুল্লাহ সাল্লাহামার ভাষা একই শিল সবচেয়ে বড় অপরাধ আমরা জানি কিনা সিরিক করা মাত্রই ওই ব্যক্তির যাবতীয় আমল নষ্ট হয়ে যাওয়ায় এটা কোরআন দ্বারা প্রমাণ করলাম কিছুক্ষণ আগে হাদিস দ্বারা প্রমাণিত হয় দুই তিন সিরিক করলে এই পা বললামের ক্ষমা মরার আগে তৌবা করে যদি না মরি যে এতদিন বাজারে টাকা দিয়েছি খানটায় টাকা দিয়েছি পীরের নামে গরু ছাগল জমে করেছি আল্লাহ তুমি মাফ করো আমি শিরিক থেকে পরিত্রা চাচ্ছি আল্লাহ ক্ষমা করবেন কিন্তু তো বা না করে মারা গেলে এই পাঠ আল্লাহ নব্বর আলু ক্ষমা করবেন না আল্লাহ বলছেন একশো ষোলো নম্বর আর এবং আটচল্লিশ নম্বর আর ফিরু মাদু আদা আলী গালি মাইয়া সারা निश्चय आल्ला शरिक कारी के क्षमा करें आल्लाह चाहले अन्य क्षमा करें तब जा फकत दलाल मुबाजे आल्लर संगे शरिक कर दूर तो पथभ्रष्ट है शयतानता के हेदायतर का चार नम्बरता बोलो আল্লাহ রকুল আলমেন বলছেন শিরিককারী ব্যক্তির উপরে জানা নয়টা আল্লাহ বলছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে তার উপরে আল্লাহ আগেই জান্নাতকে আরাম করে দেবে অমা ওহন্নার তার স্থান হবে জাহান্নবেল অমা আলী মিনা এই জন্য কেয়ামতের মাঠে কোন সাহায্যকারী থাকবে আজকে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে যখনই কথা বলা হবে তখনই এই আন্দোলনকে এই দাওয়াতকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয় থানায় জঙ্গি বলে নাম লিস্ট দেওয়া হয় হয়রানি করা হয় প্রোগ্রাম বন্ধ করা হয় উহাবি বলে গালি দেওয়া হয় বলা হয় এরা সব লামাঝাবি এরা সব কুরন সন্ন্যাস শত্রু বলা হয় ইহুদি খ্রিস্টানদের দালাল তারা বড় বড় আলখেল্লা পরে বড় দাড়ি রেখে মাথায় পাগড়ি পরে এই সমস্ত টাহা মিথ্যা কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দেয় তারা একটুকু ভয় করে না যে আমার একজন মরানো হবে আমাকে মরতে হবে কবরে যেতে হবে আমারও বিচার হবে। তাহলে প্রতারণা করে লাভ কি শোন বাস্তব কথা শুনে রাখুন পৃথিবীর বুকে ফেরাউনের চেয়ে বড় প্রতারক আর হবে ফেরাউনের যখন পতন হয়েছে পৃথিবীতে যতই ফেরাউন তৈরি হোক না কারো তারও পতন হবে আমরা জানি হেরাউনকে দেখে এসেছি তার আগে নমরুদ কে দেখে এসেছি আবু জাহালকে দেখেছি যারাই পুরানি করেছে তারাই হয়েছে কিভাবে ভয়াবহ হয় এই হাতটা বলতে গিয়ে দল এমনামিন আংস জালেন্ডের জন্য এই শিল্পকারীদের জন্য কোন সাহায্যকারী থাকবে না তার প্রমাণে একটা হাতে আপনাদের কোনো উল্লেখ করতে হয় সৈয় মুখারিফ প্রথম খন্ডের চারশো তিয়াত্তর মোহাম্মদ আবাহর মাঠে সামনে সাক্ষাৎ করবে বাপের নাম কি আছে জানেন কি ছিল আজহর বদমাস আজহর ইব্রাহিম আল্লাহ দাওয়াত গ্রহণ করেনি হটকারিতা করে বন্ধ করে দিয়েছে দাওয়াত দেশ থেকে বের করে দিয়েছে এবার আল্লাহ সাল্লামের দাওয়াচ্ছে মানিনি সাল্লাম বলছেন যখন সাক্ষাৎ করবেন এমন অবস্থায় আদরের মুখমন্ডল থাকবে ধুলাই মরিন চুলগুলো ইলেভেন থাকবে গিয়ে বলবে আল্লাহিন আমি কি আপনাকে বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না নাফার মানে করবেন না এই কথা বলতে না বলতে বালাঘাত দেখেন আরবি শব্দ বলতে না বলতেই এব্রাহিমের বাপ বলবে আজকে তুমি যা বলবে তাই মানবো আজ আর যারা যারা কাল্পিক তাদের পরিণতি এরকমই বদমাস ফেরাউন যখন ডুবে মরছে তখন তো ইমানে গেছি আল্লাহ বলে আল্লাহ বদমাস এখন বলছো তুমি মানালাম এর আগে কি করেছো। মৃত্যুর সময় যে তো বাকবুল হয় না এটা বাস্তব রসল সাল্লাহ বলছেন আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালাম যখন তাকেই কথা বলবে সঙ্গে সঙ্গে বলে দেবে না আজ না ফরমানি করবে না তুমি যা বলবে তাই মানে আল্লাহর কাছে গিয়ে সাহায্য চাইবেন কি করুন সরে বলবেন যে অবস্থা এটাই সবচেয়ে বড় অপমান দেখার সিস্টেমটা কি আল্লাহ বলবেন তোমার। যারা প্রতারক যারা ধামদাবাজ যারা ঝোকাবাজ যারা সমাজের কাল্পিক যারা শহীদ দাবকে গলাটিকে হত্যা করতে চায় তাদেরকে জানানোর জন্য হাতিটি অনুবাদ করছে এরপরে তিনি পায়ের দিকে তাকিয়ে দেখবেন একটা বানরের মতো একটা প্রশু ওকে কাতায় লিপটানো হয়েছে পায়খানার ড্রেনে চুমানো হয়েছে সেটা একটা প্রশ্ন ফাগুল খতমে পয় মেহি ফাজুল না মানুষের উপরে জুনুম করেছে অত্যাচার করেছে কিন্তু হাদিসে নেই তাকে বানরে পরিণত করা হবে নমরুদকে বানর করা হবে তা বলা হয়নি কিন্তু আদরকে বানরে পরিণত করা হয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা ইবরান বার বার তাকে বোঝানোর চেষ্টা করেছেন এমন যুক্তি দিয়ে বুঝিয়েছেন মাতাদুমা আলা ইসলাম না। কেন আপনি মেয়ার পাত্তা বেলিনি আমার কাছে যে এলেম এসেছে আপনার কাছে তার আসেনি সুতরাং আমার আনুবত্যা করুন আপনাকে আমি জানান আমার বলছে ইয়ার আবাদ আব্বা আমি ভয় পাচ্ছি আল্লাহ আদা বাপাকে ধরে ফেলবে দেখেন বোঝানো সিস্টেমটা কি চমৎকার করে কি দরদের ডাক ডাকছে ইয়ার আদাব দিয়ে আব্বা ইনি আমি রহমান রাজাবকে ভয় পাচ্ছি আপনি তখন সৈতানের বন্ধু হয়ে যাবেন আবার বলেছেন আমাদের লাইতান ইন্নার সৈতানা রহমানের আসিস আপনি শয়তানের মাদত করবেন না শৈতান আমার বড় অবাদ্য তার কথা শোনার পরে মাতুদ আদর বলেছে কলারাতে ইব্রাহিম পাথর দিয়ে তোমার মাথা ঘুরিয়ে দিবো কী মালিয়া দূর আমার পরিবার থেকে তুমি আমার দেশে থাকতে পারবে না দেখুন এই দম্ভক্তির কারণে কালি কেয়ামতের মাঠে তার নিজের পিতা আদরকে বানরে পরিণত করে জাহার নামে নিক্ষেপ হবে অতএব শিখ এবং বেদাতের বিরুদ্ধে যেখানে আন্দোলন চলবে মুসলিম হিসাবে সেখানে সহযোগিতা করতে হবে এর বিরোধিতা করলে কালি কি আমাদের মাঠে এই অবস্থা মাথার কোনো পথ থাকবে না দ্বিতীয় প্রসঙ্গ বলছিলাম সমাজ বেদাতের আড্ডা খান একদিকে হল শিরিক করে মানুষ আল্লার সম্মান মর্যাদাকে নষ্ট করছে আরেকদিকে বেদাত করে নবী মোহাম্মদ সৌলামের পথ থেকে কত ভুস এটাতে কত বড় অপরাধ আমি সংক্ষেপে বলি আপনার দীর্ঘক্ষণ যাব বসে আছেন বেশি বিরক্ত করা ঠিক নয় তাহলে কিয়ামতের মাঠে এবং কবরে গিয়ে আপনার আমার অবস্থাটা কি হবে এটা আমরা বুঝিনি যদি নবী মোহাম্মদ সাল আলাইকে হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র ব্যক্তি হিসাবে নির্ধারণ না করি আমি তাহলে কবরে ধারা খাব হাসরে মাঠে ধারা খাবো আমার বাঁচার কোন পথ থাকবে না রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছিলেন শহীদ বুখারে দ্বিতীয় খন্ডে এক হাজার হয়েছে তিনি বলেছিলেন মানে অতআনি ফকত কাক আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করল সে ব্যক্তি আল্লাহরই আনুগত্য করল আমার যে ব্যক্তি আমার অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল তারপরে তিনি একটা বাক্য বলছেন বাক্যটা আর একমাত্র মোহাম্মদ হলেন হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র পৃথিবীর আর কেউ নয় তিনি হলেন মিজান, তিনি হলেন মামদণ্ড যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে এই পাল্লার কাছে আমি উপস্থাপন করবো পাল্লা বলে দিবে এটা কারণ যদি আসলের কথার সাথে মিলে যায় তাহলে সেটা আমি গ্রহণ করব আর যদি না মিলে তাহলে সেটা আমি বর্জন এটাই নিয়ম আর যদি না করতে পারি তাহলে আমার সুপারিশ কে করবেন আমাকে বাঁচাবেন কে আশ্চর্য ব্যাপার মানুষকে ধোকা দিয়ে বলা হচ্ছে যে পীর সাহেব হল ইঞ্জির আর মরিদার মানুষকে ধোকা দেওয়ার চেষ্টায় কি আমাদের মাঠে নবীরা পর্যন্ত টিকতে পারলেন না সেখানে পীর সাহেবরা কিভাবে বলতে পারে মানুষকে যে জান্নাতের সার্টিফিকেট আমরা দিয়ে দিলাম অনেকেই বলে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে আপনারা নিয়ে আসিলেন এই কথাগুলো কত বড় অবাধ্যতাপূর্ণ কথা তা কিভাবে বোঝানো যাবে কেউ বাঁচতে পারবে বাঁচার কোন সুযোগ আছে কবরে যখন যাবেন তখন আপনাকে তিনটি প্রশ্ন করানো হবে এক নম্বর প্রশ্ন করা হবে তোমার তোমার কি ছিল্লাহ আপনাদের কি বলবো অনেক কথা বলতে গিয়ে অনেক কথা মনে আসে বাংলাদেশে যত ইসলামী দল তথা তথাকথিত ইসলামী দল সবগুলোর মধ্যে নিয়ে নষ্ট আকিদা আছে কোন ইসলামী দলের মধ্যে আকিদা নির্ণয় এই আকিদা যাকে আরবিতে বলে ওজুর এর দুইটা পার্ট প্রাথমিক পর্যায়টা হল আল্লাহ মানুষের দেহে প্রবেশ করায় আর দ্বিতীয় পর্যায়েটা হল মানুষ আল্লাহর মধ্যে প্রবেশ করে হানা ফির্লা ইনসান প্রথম পর্যায় হল মানুষ আল্লাহর মধ্যে প্রবেশ করে আর আল্লাহ মানুষের মধ্যে প্রবেশ করে এই দুইটা স্তর বলুন এই আকৃতার কি সঠিক আকিতার মাসায় যারা আছে সব সবার আকিটাই যেমন এই স্তর ভাগ করতে গিয়ে বাহিজ মোসলামী বলছে মারা গেছেন দুইশো একষট্টি ডিগ্রিতে তারই সাধ্যে মানুষের হাল্লাত তিনি মারা গেছেন তিনশো নয় হিদের মসলামের বক্তব্য তলবতুল্লাহ আমি আল্লাহকে খুঁজছি ষাট বছর যাবো এখন দেখছি আমি নিজেই আলো আল্লাহকে খুঁজতে গিয়ে দেখছি আমি তো আল্লাহর মধ্যে ঢুকে গেছি আমি আব বাড়ি থেকে পাশে গিয়ে ডাকলে জবাব দেন আল্লাহ ছাড়া বাড়িতে কেউ নেয় সবচেয়ে দুঃখজনক কথা কিভাবে আল্লাহ সেফাতটা নিজে গ্রহণ করে বলছেন আর নাকশাবন্দে একষট্টি পৃষ্ঠে খোলে রাখলেন এই কথাগুলো তথ্যগুলো আপনি পাবেন বলছেন শুভহানি শুভহানি মাতামাতামি আমার মর্যাদা কতই না বেশি আমার মর্যাদা আমি না কতই পবিত্র আমি কতই না পবিত্র আমার মর্যাদা কতই না বেশি নিজের নিজের সাথে না হলে রুহ আমি আল্লাহ এবং আমি দুইটা রুহ হালাল না বাদানা আমরা এখন এক সনকে মিলিত একসঙ্গ মিলনের পরে এবার বলছে আনাল ফাক আনাল ফাঁক আনাল ফাঁক আমি আমি আপনি দেখুন চর্মনার পীর আপনি দেয় তিনি বইয়ের মধ্যে লেগতেন এই মানুষের মাল্লার এই মুক্তি ভাবতে অবাক লাগে হিসাব করতে অবাক লাগে যে কিভাবে লাগে একচল্লিশ পৃষ্ঠা লেগতেন তার জীবনে আশেফ মার্শাল বইয়ের মধ্যে মানুষকে বোঝানো খুব মুশকিল আর একটা আকিদা হল যিনি আল্লাহ তিনি মোহাম্মদ চিন্তাও করা যায় না ভাবাও যায় না এই আকিদা কত সমাজে চালু আছে এই জন্যই আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লোকে ভক্তি করা হয় বলা হয় খোদা হোক আর উতার করা হয় অদিনাবে বস্তু তো যিনি আরশে ছিলেন খোদায় হয়ে অধিষ্ঠিত তিনি মোদিনায় আগমন করেছেন মোহাম্মদ অর্থাৎ কালেমার সাহায্য আমরা পড়িনি কি পড়েছি আমরা আশাহাদু আল্লাহ ই তারপরে আশাহাদু আনা মোহাম্মাদান কালেমার মধ্যে কি হিকমত নিহিত রয়েছে ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু হার সুলুক আমি সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাহ বান্দা এবং তার তারা অর্থ করে বান্দা হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহ বেশি গুরুত্বপূর্ণ না রাসুল হিসাবে গুরুত্বপূর্ণ বান্দা তো আর অনেকে আছে মোহাম্মদ আমার মতো আপনার বান্দা নিঃসন্দেহে কিন্তু মর্যাদা কখন তার উপরে যখন তার উপরে ওই করা হয়েছে রসুল হিসাবে মনোনীত করা হয়েছে তখনই তো মনোযোগ আগে রাসুল উল্লেখ না করে বন্দা উল্লেখ করেছে কেন আগে বান্দা হিসাবে তাকে সাবেক করতে হবে তিনি আল্লাহর বান্দা কালেমার মধ্যে কি হেকমত রয়েছে এই কালেমা পড়ার পরে একজন মুসলিম কিভাবে বলতে পারে যিনি আপ তিনি মত মানে কি আন্দা আর মবুদ মানে কিভাবে যিনি আহাদ আহমাদ হলেন মোহাম্মদ দিয়ে দাও তাহলে দেখবে সেখানে বিরাজ করে আহাদ নিরঞ্জনের এই আকিদা গুলোর সমাজে প্রচলন আছে প্রত্যেকের মধ্যে এটা আছে যতদিন পর্যন্ত আকিদার বিষয়ে মানুষকে সচেতন করতে না পারবো ততদিন আমরা সামাজিকভাবে নির্ভয় জাল তহিতকে প্রতিষ্ঠা করতে সুতরাং আমার আপনার উচিত ধামাতি কাজের সাথে সংশ্লিষ্ট হওয়া এবং সার্বিকভাবে সহযোগিতা করা ভাই তোফাজ্জল তিনি আপনাদের প্রতি বিশেষভাবে সহযোগিতা চেয়েছেন। এই মার তিনি প্রতিষ্ঠা করেছেন একমাত্র আল্লাহ সনসুষ্টির উদ্দেশ্যে সুতরাং আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করা উচিত আল্লাহ যেন আপনাদেরকে সহযোগিতা করার তখন দাঁড়ানো হয় আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করতে চাই সমাজের যে বেদাত চালু আছে এই বেদাতকে উত্থাপ করার জন্য একটা কমন ধারণা মানুষের মাঝে আপনাদেরকে দিতে হবে সেটা হলো কবরে যখন মানুষ চলে যাবে তোমার প্রশ্ন কয়টা কারণ হবে এক নম্বর বলছিলাম তোমার দুই নম্বর বলেছিলাম অমা দিন তোমার দিন কি ছিল উত্তর কি হবে তারপরে কি বলবে তোমার অমান হাদার রাজুল আল্লাহ ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে এই তিনটি প্রশ্ন মৌলিক প্রশ্নও বলে দেওয়া হয়েছে উত্তরও বলে দেওয়া হয়েছে এরপরেও আমরা কি সবাই উত্তর দিতে পারবো কেন পারবো যদি বলা হয় আমার দিন উগা তোমার দিন কি ছিল আমার মধ্যে ইসলাম দের কথা কারণ আমি যে তরিকা মানি সেটা ইসলাম কেউ মুজাব্দি দিয়া কেউ নাকশাবন্দিয়া কেউ চিস্তিয়া কেউ কাদেরিয়া তরিকা মানি কোথায় ইসলাম এখানে কেউ হানাফি কেউ সাফি কেউ হাম বলি কেউ বলে কি কেন কেউ বলছে আমি আহলে কোরআন কেউ বলছে আমি বেরলদি কেউ বলছে আমি দেওবন্দি প্রত্যেকে কেউ বলছে ফুলতলি কেউ বলছে আক্রোশী কেউ বলছে কেন যদি আমার পরিচয়ই হবে আমার দিন যদি ইসলামী হবে একদিক থেকে যে আমলটা করছেন সে আমুলটা করছে থুপনির জোরে গলার জোরে গলাবাজি করে আমল করছে কোরআনে এবং সই হাদিসের সে আমলে কোনো ভিত্তি নেই তাহলে ইসলাম নিহিত রয়েছে দুইটি গ্রন্থের মধ্যে একটি হল পবিত্র কোরআন আর একটি হল সহ এই দুইটার মধ্যে সীমাবদ্ধ আছে যদি আমার আপনার আমল এই দুইটার মধ্যে খুঁজে না পাওয়া যায় ওটা জাহেজা ওটা আমল বেড়াতে আমলি আমার তো বক্তব্য এখানে না কেন। ইসলাম মানছেন দলিল কোথায় যে আমুল আচরণগুলো করা হচ্ছে আজকে ঈদ এ অনুষ্ঠান করে নবী মোহাম্মদ সাল্লামকে অনুষ্ঠানে হাজির করা হচ্ছে ফাঁকা চিয়া রাখা হয় দলিল আল্লাহ রসুলের জীবনীতে সাহাবে জীবনীতে তবে জীবনীতে তবে তাদের জীবনীতে এই ধরনের কোন অনুষ্ঠান পরিচালিত হয়েছে এখন চালু হলো কেন ইসলামের মধ্যে থাকতে হবে একটা কমন সূত্র শুনে নেবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শহীদ মুসলিমের দ্বিতীয় খন্ডের সাতাত্তর পৃষ্ঠ মান কেউ যদি কোনো আমুল করে লাইসা লাইসে আমরুনা ওই আমলটি করা নির্দেশ আমি মোহাম্মদ দেয়নি বর্জনীয় সাড়ে চোদ্দশো বছর পূর্বে ইসলামের দরজা বন্ধ হয়ে গেছে ওহির দরজা বন্ধ হয়ে গেছে তিন মাস একের উপরে পায় না ইসলাম পূর্ণ করা হয়েছে রসুল সাল্লা সালামের মৃত্যু তিন মাস একুশ দিন পূর্বে কিভাবে উদাহরণ সমাজে এতটাই প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে কমন একটি দুয়ার কথা বলে চট করে মাথায় ধরবে তারাবীর সালাপ শেষ করার পরে চার ডাকাতের মাঝে একটা দোয়া তামলিক জামাতের ভাইদের ফাতে বই সালাদ খিরত বর্ণা করতে গিয়ে যারা সালাত আদায় করে তাদের শাস্তি আর যারা সালাত তাদের অবস্থা যারা সালা তাই করে তাদের অবস্থা বলুন পনেরোটি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন মসজিদে খুব সুন্দর করে টানিয়ে রাখা হয়েছে কোন বিধানে পাওয়া গেল পুনরোটি শাস্তির কথা কে বলল এটা নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে কেয়াল পর্যন্ত কোন দলিল পাওয়া যাবে না নেই বলা হচ্ছে কোন ব্যক্তি। যদি এক একত্র সালাত করে আর পরে যদি পড়েও নেয় সময়ের পরে যদি পড়েও নেয় তবুও ওই ব্যক্তিকে দুই কোটি অষ্টাশি লক্ষ মতো দেখুন ফাজাইলের নামাজ অংশে উর্দু উল্লেখ করা হয়েছে উনচল্লিশ খ্রিস্টাব্দ কেন উল্লেখ করা হল এটা দলিল কোথায় অধিকাংশই जगह एम चलसे पड़ा यो चल धर्म नट चूड़ा चलंत कुरान सुनारे और बदबा की चाकिलिया बद पर आपने खुजते गाला पा गोटा देशे प्रचार करा गोटा विश्व प्रचार कर রাসুল সভা যুগে সাহাবিরা গুপনে বগলের নিচে পুতুল রাখতেন বলেই তিনি রফল্য করতে বলেছেন বক্তব্য কিন্তু এর চেয়ে ডা মিথ্যা বক্তব্য পৃথিবীরা দ্বিতীয়টা কারণে কোন সংখ্যে বর্ণীতি হলে এটা রাসুলের নাম দিয়ে প্রচার করা হচ্ছে এটা হতেই পারে না প্রশ্ন আসে না সাহাবা কেরামের উপরে মূর্তি পূজার অপবাদ দেওয়া হচ্ছে একজন বিদ্যাল আগামীকালকে প্রকাশ করে দিক বাংলাদেশে বহু পত্রিকা রয়েছে পত্রিকার শিরোনাম হবে পাওয়া গেছে সাহাবাকেরাম রাসুরের যুগে বগলে পুতুল রাখতে এই জন্য অপলেদন করা হয়েছে আদিস অমুক পৃষ্ঠা অমুক হাদিস্তম্ভায়ত অধ্যায়ত অনুশ কালকেই বের করা হোক যত বেদাতি আছে সব বেদাতি করে বের করে দিক যারা বলে এটা এটা মুনাফেঁকরা রাখতে এটা বলা হয় সাহাবেরা রাখছে এইভাবে বলা হয় না সাহাবিরাই না এইভাবে বলা হয় না এই একই কথা আমার এই কথাটি লিখেছেন নাসির উদ্দিন যুক্তি তো মিলে না নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠা করেছেন যদি কবলে পুতুল রাখেই একবার রক্তদান খুলে পড়বে না গোটা দেশের মানুষ একবার অপলেদান করে সালাক ছুর সময় করে না তখন করে কেন কেন তখন করে দলিল কোথায় এটা হল দুঃখের বিষয় শুধু সাথে কোন আমলের সম্পর্কই নেই একটা আমল সমাজে প্রচলিত আছে বলা হচ্ছে নবী মোহাম্মদ সাল আলাইকুম সাল্লাম কুবাসীকে জিজ্ঞেস করলেন তোমরা की भावे हासिल करो सुरा तो तरा जे आगे आगे पानी नहीं प्रचलित कथा दलिन कौन ग्रंथे पावा कहे कथा মহাদিজান উল্লেখ লা লাহু এই কথার কোন ভিত্তি পাওয়া যায় না বিয়াল্লিশ নম্বর হাদিসটা খুলুন নাসির উদ্দিন আলমান তিনি সনদ জড়ো করতে গিয়ে বলছেন লাউ এর কোন ভিত্তি নেই যে কথাটি চলছে অথচ আবু দাউদের হাদিস। হাদিসু মাদার হাদিস খুলুন আবু দাউদ প্রথম খন্ডের ছাব্বিশটা খুলুন চল্লিশ নম্বর হাদিসটি আমি পাচ্ছি আয়াতের সাড়ে নজুন জিজ্ঞেস করলেন যে তোমরা কি আমুল করো পবিত্রতা হাসিলের তারা জবাব দিলেন চমৎকার জবাব দিলেন যে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে আল্লাই কুম হ তোমরা এই আমলি করে যাও কেন এই সই হালিস থাকতে আমাকে অপব্যাখ্যায় কে নামালো প্রত্যেকটি ক্ষেত্রে দলিল খুঁজতে যান তাহলে না ধরা পড়বে সুন্দর একটা বলি পাওয়া গেছে সেটা কি তাহলে আমাদের আলেমকে তুমি শরীয়ত ছেড়ে দিলে আলেমের উপরে তোমার চোখ নেই তিন টাকার হাড়ি কিনতে গেলে হাতে তুলে একটা বাজিয়ে নাও একটা গ্লাভ কিনতে বাজিয়ে নেও তুমি কি মূর্খ অবশ্যই মূর্খ না তার সব কাজের বুদ্ধি আছে সব মাস্টার সকালে কাজ করতে যায় ও জানে কোন জমিতে কতটুকু সার লাগবে জান আবার গুসল করে চলে যায় স্কুলে একটা পর্যন্ত দুইটা স্কুল করে আসার পরে চলে যায় আবার হোমিও ডাক্তারি করতে করে না আবার সময় আসলে ও ব্যবসাটা জড়িয়ে পড়ে একজন ডাক্তার মানুষ একজন শিক্ষিত মানুষ এতগুলো বিষয় জানে শুধু এই উদাহরণ কেন দিব শুধু একজন আইনজীবী এ বাংলাদেশ আইন জানা আছে বাংলাদেশ সংবিধান জানা আছে ইন্ডিয়ার সংবিধান জানা আছে ফ্রান্সের সংবিধান জানা আছে আমেরিকার সংবিধান জানা আছে ওই আইনজীবীর শুধু কোরআনের আইন জানা ওকেই বলেন আপনি বলবেন্ধক্য দেখা যায় বিষয়টিকে তুমি প্রেশ করো আল্লাহ এবং আল্লাহ আর আপনি বলছেন হুজুরের কাছে খুঁজে বের করুন টুটি চেপে ধরুন অসম্ভব हक हकी हक जेखनेतिषित बिल दूरे चले जाहर पक्ष हक ये बिल चुरमर हो पाथर मेरे पे पेतर निर्तन करुद्धे तीर मेरे तरह दात भिंगे फेला अबू जेहलरा अत्याचार करा तत्व श्रद्धा कर अबू जेहलरा से भू चपीएस এরপরে দমাতে পারেনি বদরের পান্তরে এই সমস্ত সবচেয়ে বড় বিষয় হলো আবু জাহাল এই বদমাসটি মাত্র ছোট ছোট দুইটা বাচ্চা ছেলের তরমারি আঘাতে বদরের প্রান্তরে ষাট হয়ে পড়েছিল হকের আওয়াজ এত শক্ত যদি সরকার সহযোগিতা না করে প্রশাসন সহযোগিতা না করে বরং উল্টা যদি মামলা দেয় আপনাদের উপরে যদি নির্যাতন করে একটা তথ্য শুনে রাখবেন সেটা হলো আল্লাহ পক্ষ থেকে দেওয়া একটা আসমানি ক্ষেপণাস্ত্র আসবে প্রয়োজনে প্রত্যেক গর্ত সালাতে শেষ রেখাতে রুকু থেকে উঠার পরে আল্লাহর কাছে কোনদিন নাজেলা করবেন এটা হল আসমানি ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো ক্ষেপণাস্ত্র লক্ষ্য মারা ক্ষেপণাস্ত্রে কারকের মত যদি থাকতো তবুও থাকবো রাস্তায় রাস্তায় যদি ফাঁসির মঞ্চ তৈরি করে যদি রাখে হকের জন্য হক গ্রহণ হক মানা এবং হকের দাওয়াতের জন্য পৃথিবীতে বড় বড় শাসক বিদায় নিয়েছে কেউ টিকতে পারেনি আল্লাহ গজবে সব ধ্বংস হয়ে গেছে উচিত বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া রং সম্রাট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন আবু সুফিয়ান গিয়ে অনেক কথা বলল শোনার পরে শোনার পরে আবু সুফিয়ান নিজেই বলছেন সৈয়ব খারি তিন নম্বর আদেশটা খুলল বলছে। শোনার পরে রং সম্রাট বলছিলেন আবু সুফিয়ান তুমি তো মত্তা মদির নাকি ভয় করছো তোমার বুদ্ধি নাই অহিঙ্কান হাক্কান মাতা কল তুমি যে সাক্ষাৎকার আমার কাছে দিলে তোমার কথাই যদি সত্য হয়হ মত্তা মদিনা নয় অতি সত্তর আমার সিংহাসন পর্যন্ত মোহাম্মদ একদিন অলঙ্কৃত করু তোমাকে বোকার তোমার বুদ্ধি নায়ক এরপরে বলছিলেন তুমিটা বললে আমি যদি আজকে মোহাম্মদের কাছে থাকতাম একজন মুশরেকের কাছ থেকে সাক্ষাৎকার শুনে রন সম্রাট মোহাম্মদ ছলোহামের আদর্শের পক্ষে স্বীকৃতি দান করেন আর আমরা এতই হতভাগা কোরআন এবং সৈলিসার আহ্বানকে প্রত্যাখ্যান করছি পুরান আমার বাসায় রয়েছে মুসলিম আছে সবগুলো আপনাদের শক্তভাবে সামনে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য দেব আপনাকে শাস্তি দেওয়া হবে হ্যাঁ নিকির পালা তত বলব এতে কোনো সন্দেহ নাই আপনি বলবেন কষ্ট পেলেও বলবেন ইন্না সলাতি অনস কি অমা নিল নিশ্চয় আমার সালাম আমার উর্বরণ আমার বেঁচে থাক আমার মরে যাওয়া সব কিছুই একজনের জন্য যথময়ের প্রতিপালন আমাকে লাভ করেন কোন সমস্যা নাই একটাই কথা হাসির অর্ডার হয়ে গেল বলবেন হাজ আমি নানানি লক্ষ দিদি এটা আমার রমের পক্ষ থেকে নির্দেশ এই উপমহাদেশ একদিন ইংরেজদের আয়ত্তে ছিল একশো বছর রাজত্ব করেছে হাজার হাজার আলেমের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এবং তাহিদের চেতনার উপরে হয়েছে এনায়তালি বেনায়তালি এই সমস্ত মধ্যে মুজাহির ছিপা ছালার ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার কারণে এই বাংলাদেশের মানুষ এই মানুষ স্বাধীনতা আবার ফিরে পেয়েছে ফলে তাওহিদের উপরেই লক্ষ আলেমকে নির্যাতন করে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে ইংরেজরা টিকে থাকতে পারে তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারেনি সুতরাং যদি আপনার দৌহিত হন শক্ত হবে। আপনার দায়িত্বহীন কণ্ঠের সামনে এগিয়ে যাবেন এল মনিরি যখন তার ফাঁসি হয়ে গেল তিনি বললেন আলহামদুল বলা মাত্র এই সঙ্গে সঙ্গে ফাঁসির গায়েটাকে বাতিল করে দেওয়া আল্লাহুল্লাহ করছে মানে ফাঁসি হয়ে যাবে আল্লাহ মিলিত হবে সুতরাং আমার আর পাওয়া খুশি নেই ব্যক্তি, শুনলে আশ্চর্য হবেন এই উপমহাদেশের প্রখ্যাত মহাদেশ সাইফুল কুল ফিরফুকুল মিয়াদা নাজির হোসেন দেহল রাহে মহল্লা মতায় করতে গেছেন মিনায় রাত্রি যাপন করছেন কেন আজকে বক্তব্য দিলে আপনাকে মেরে ফেলে দেওয়া করবে বিদাতিরা সব এক জায়গায় রয়েছে তিন হুঙ্কার ছেলে বললেন সিংহের মতো। তুমি কি বলো হয়ে। যেখানে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু তাহিদের দাওয়াত কোন বিরত থাকবো না আশাটা এরকম হবে সবাই রাজালঙ্গেন কাফেরদের উক্তিতে লাস্তু বালহিন উক্তল মুস্তিমান আলা আই জামবিন কানা ফিল্লাহ মাসফরি وذلك في ذات اللي يشاء يبارك في اوصل في كل مشيل الموسায়ী কাফের শত্রুদের উদ্দেশ্যে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা তে মুক্তি ছিল আমাকে যখন এত মুস্তিম হিসাব করতে করা হয় তখন আমি কোন কিছুকেই পরোয়া করি না মনে রাখো আমার বিরুদ্ধে যা কিছুই করা হবে সবকিছু আল্লাহর জন্যই হবে আমি জানি আমার সাথী ভাইদেরকে তোমরা টুকরো টুকরো করে কে হত্যা করেছ কাল কিয়ামতের মাঠে আমার দেহ থেকে বিচ্ছিন্ন করা আমাকে যত টুকরোই করো না কেন আমার চোখ তুলে নিবে নাক কেটে নেবে হাত কেটে নেবে আঙ্গুল কেটে নেবে মানে কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকটি টুকরায় পৃথক পৃথক ভাবে বরফত ধারণি খোবায় পরাজিত করতে পারেনি হেমা আবহানি পাকে পরাজিত করতে পারেনি অবশেষে বললো আমি বেঁচে থাকা পর্যন্ত কাজের পথ গ্রহণ করবো না অবশেষে রুটির মধ্যে বিষ মাখিয়ে ইমাম আবহানিফাকে পৃথিবীর গ্রুপ থেকে বিদায় করে দেওয়া ইমাম আবহানিফাকে পরাজিত করা যায়নি ইমাম মালিককে পরাজিত করা যায়নি আমি শিরিফ এবং মেদাতের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চলবে এটাই হবে আমাদের বত এখান থেকে পিস পাওয়ার সুযোগ নেই আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলম আমাদের সকলকে যেন কোরআন এবং সন্ন্যার পক্ষে তীব্র গতিতে দাওয়াতে আন্দোলন করে দেওয়ার তহবিক দাম করেন এই কবুল করে আমাদের মধ্যে নির্ভেজন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটি ইমাম বুখারি ক্যাটে মাদ্রাকে যেন কবুল করেন আমি আপনাদের কাছে আপনাদের কাছে আমরা ধোয়া চাই সফরে বের হয়েছি দীর্ঘ সফর চলছে আসতে হয়েছে না এটা কোরআন সন্ন্যার সঙ্গে মিলে না বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের কেউ চলবে না নেটে আমার বক্তব্য আছে এই বক্তব্য আমরা শুনে নিই বিস্তারিত আলোচনা করা আছে এবং যারা একদিনে ঈদ করার পক্ষে তাদের যুক্তিগুলো সমানটা করা আছে এটা চলে গেল আজকে বিস্তারিত বলা শোনার সময় নেই চলে যাবেন বিশেষ করে একটা কথা বলি এবার আমি প্রথম রমজানে হারানো ছিলাম মোদিনে ছিলাম প্রথম রমজানে সেখানকার একটা বিষয় ছিল এবার সৌদি আরবে ঈদ চাঁদ দেখার আগে তেরোটি রাষ্ট্রে চাঁদ দেখা গেছে তার মধ্যে দক্ষিণ পার্শ্বের রাষ্ট্র ইয়ামানের রাজ চাঁদ দেখা গেছে আমার দেশে যারা সিয়াম পালন করছে একদিন আগে তারা জানে না তারা জানেন অথচ আমরা থাকলাম ইয়ামানে চাঁদ দেখা গেল সেখানকার লোক সিয়াম রাখছে মক্কায় মধ্যে মানুষ সিয়াম রাখেন আমরা সিয়াম রাখিনি সেদিন দুঃখজনক ব্যাপার আমরা এই বিষয়টা বুঝিনি আর একটা কথা বলা যায় মনে হয় এভাবে একটু মানে আসুর দিয়ে রাখা না ধরুন কিভাবে করবে আমাকে বুঝিয়ে দেবেন অসম্ভব যখন আপনার এখানে চাঁদ দেখা যায় তখন ধরুন সন্ধ্যা সাতটা তাই না তখন কাটানো তখন আমি বলি আমার বলি আরবে যখন চাঁদ দেখা যায় তখন আমার দেশে পায় রাত দশটা বলুন তো আমেরিকায় তখন কয়টা না তখন দিন বারোটা যদি আমার দেশে দশটা হয় রাত ওই দেশে আমেরিকায় রাত দিন এবার তাহলে তার তো দেখা গেল তারা সিয়াম রাখবে কখনো আর আমরা সিয়াম রাখবে আমার দেশে রাত দশটা দক্ষিণ কোরিয়ায় কয়টা রাত তখন একটা চাঁদ যখন দেখা যাবে তখন তারাই পড়তে হবে ওই রাত তারাই করতে হবে তখন এবার বলুন যখন রাত একটা বাড়ছে দক্ষিণ কোরিয়ায় তখন চাঁদ দেখা যাচ্ছে সৌদি আরবে ওরা তারা বিবে কখন তারাবি কখন পড়তে হয় সালাতের পরে আদিসের শব্দ ইলার ইশাই আখেরা শব্দ উল্লেখ করা সেই বোখা লেখা শারের শেষ থেকে শুরু করেছেন আল্লাহ নবী তিন দিন একদিন পড়েছেন মধ্যরাত শেষ রাত্রি তৃতীয় পর্যন্ত তৃতীয় রাত্রি পড়েছিল শুরু করেছিলেন কখন ঈশার পর থেকে দক্ষিণ কোরিয়ার মানুষ কখন তারাবি পড়বে চাঁদি দেখা যাচ্ছে রাত একটায় তারাবে পড়তে পারবে আপনারা এই যে আটটায় ঈশা পড়লেন দশটায় চাঁদ দেখা গেল দুই ঘন্টা বসে থাকতে মসজিদে চাঁদ দেখা যায় কি না দক্ষিণ কোরিয়ার মানুষের তারা বে পড়ার সময় নেই সাদের কারণে একটা এবাদত কি বর্জন করতে পারে সবচেয়ে বড় সমস্যা হল যখন সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাচ্ছে তখন আমেরিকা কয়টা পাচ্ছে দিন বারোটা তারা সিয়াম আছে আসছে সিয়াম রাখবে না বাদ দিবে ইদের চাঁদ দেখা গেছে আর শ্যাম রাখা যাবে এটা তো ভুলছে এখন কি ওদের দিন সমাধান দেবে কে সমাধান দেবে কে সমাধান দেবে ঈদের চাঁদ দেখা গেছে দিনে শ্যাম রাখা যাবে সুযোগই নেয় তাহলে স্যামটা তো নষ্ট হবে আজীবন তারা সিরিজটা শ্যাম পালন করতে পারেন কুরায়ের চাঁদ দেখেছিলেন সিরিয়ায় সিরিয়ার চাঁদ দেখা মদিনালো গ্রহণ করেনি সাহাবি মতামত শোন হাদিসের সমাধান বলে যে হাদিসটা মূল পৃথিবীর কোন মহাদ্দেশ বললো মূলসার তুমি পসা মহাদ্দেশ হলে কেন তুমি পসা মহাদ্দেশ হলে কেন এই হাদিসকে মূলসার কোন মহাদ্দেশ বললো এক দুই নম্বর হাদিসের শেষে বলা হয়েছে ধুকা কাকে বলে দেখেন হাদিসের শেষে বলা হচ্ছে হাকাদা আমার রসুল্লাহ সাল্লাহ এইভাবেই রসুল সাল্লাহ সাল্লাম আপনাদেরকে নির্দেশ দাবি করেছে এই হাদিসটা কিছুই হচ্ছে না এত কষ্ট খরচ নামাদের পরে মুক্তাদের নিয়ে একসাথে মেলা এটা তো বেদা থেকে পশা ফরজ পরে ইমাম মুক্তাদের মিলে হাত তুলে দোয়া করার এটা হাদিসের গ্রন্থ সময় পাওয়া যায় না এটা বেদাত চলবে না বিবাহ মাঝ চলবে না কোন বৈঠকে চলবে না ঈদের মাঠে চলবে না জানাতার পরে চলবে না মাঠে নিত্যপক্ষ দাফুল করার পরে চলবে না যে চালু আছে এর কোনো দলিল নাই তবে একা কি হাত তুলে দোয়া করার পক্ষে অনেক হাদিস বর্ণিত হয়েছে মুখে মুখে হাত মাথা করা যাবে না এই পক্ষে কোন আপনারা এক একই হাত তুলে দোয়া করবেন সুন্নাতের পরে করেন হরজের পরে করেন সাহায্যের পরে করেন যে কোনো সময় হাত তুলে আপনারা দোয়া করবেন হাত তুলে দোয়া করে আল্লাহ খুশি হন এবং খালি হাত তিনি ফেরত দেন না চোদ্দশো নম্বর হাদিস আবুদদের মধ্যে আসছে দুইশো পৃষ্ঠায় আছে করতে পারবো না আমার প্রশ্ন হলো অথচ পুরানুল্লাহ হামিদুর রহমান আর দ্বিতীয় প্রশ্ন হলো তারাবি যেমন আটটা কাজ বলতেছেন অথচ হেরেন বিশাখাতের তারাবি চালু আছে এবং মুসলিমের একশো ছাব্বিশ পৃষ্ঠা এগারোতম লাইনে করা হয়েছে না তৃতীয় অবশ্যই জানা আছে এটা আমি তিরমিজি বলি দেখছি প্রথম আপনি মুসলিম বলেছেন আমি একটা কথা বলছি আপনার মোবাইল নাম্বার দিলে আমি আপনাকে আসাম আমার মোবাইল আছে এই মনে হাদিস এবং আসলে তথ্য এইভাবে বিভ্রাট হয় যদি এই বাক্যটা আমার কাছে না বলে কোনো ভাই অন্যের কাছে বলতেন তাহলে বলতেন যে মুসলিমে আছে এবার এবারটা মুসলিমের নাই এরপরে ত্রিমিজির কথা বলা হলে তিরমিজিতেও নাই এরপরেও এই বর্ণ রাসে বাইহাকিতে কিন্তু এই শব্দটি নতুন করে যোগ করা হয়েছে আলী গিন ওয়া উসমান যোগ করা হয়েছে উপমহাদেশের বিখ্যাত হানাপি মহাদেশ আল্লামা নিমভি তিনি বলছেন এই কথাটা সংযুক্ত কথা বাই কোন হাদিস গ্রন্থ পাওয়া যায় না এই বৈঠকের মধ্যে আছে এটা তিনি বুঝাতে চাচ্ছেন যে উমরের যুগে চালু ছিল ছিল উসমান এবং আলির জিনও চালু ছিল উমর রাজানোর যুগে চালু ছিল যেটা মালেকমান থেকে বর্ণিত হয়েছে এই শব্দ যোগ করা হয়েছে আলীর যুগে ছিল উসমানের যুগেও ছিল এই কথাটুকু ওই ওই জৈব হাদিসাও নাই প্রথমত উমরের যুগে চালু ছিল বর্ণনা ঠিক নয় দ্বিতীয়ত আপনার কথা বললে হবে না এই জন্য প্রশ্নোত্তর পর্বটা এখন বাদ দিতে পারবে মানে প্রশ্ন করাও জানি না আর বোঝাটাও জানি না এটা হলো বড় সমস্যা আমি প্রশ্নোত্তর করা ভালো মনে করি তবে সুযোগ দিতে হবে যেখানে ব্যক্তি কথা হচ্ছে দিচ্ছি সেখানে নিজের নিজের কথা বলছি কালকে একবার ধমক এক জায়গা হ্যাঁ বলছিলাম যেটা সেটা হলো যে বর্ণনাটা আসছে উমর অজালনা থেকে উমরের যুগে বিশ্বাস চালু ছিল এই বর্ণরা সহি নয় তার আগে বর্ণনা আসছে যেটা আদেশটি মালিক মত একশো পনেরো পৃষ্ঠা প্রথম খন্ডে উল্লেখ করা হয়েছে উমর রাজ্য নির্দেশ দিয়েছিলেন আমার অমরণ্য সত্তাপ তামিময়ব আইনি আছে মূলত মালিক মত যে তিনি ওবায়বনে কাপ ও তামিম নির্দেশ দান করেছিলেন লোকদেরকে যেন এগারো টাকা তারাই পড়ে মাগরেবের পরে এবং ফজরের পরে একসঙ্গে বুঝে হু হু আল্লাহ হু আল্লাহ এই সমস্ত বাক্য বলে যে পদ্ধতিতে জিকির করা হয় আপনি নিঃসন্দেহে জানেন যে সমাজে ছয় লতি হওয়ার জিকিরের লতি আমি যেটা প্রমাণ পেয়েছি সেটা বলতে পারি দেখ প্রফেসর আলমগীর সাহেব আরো চারটা পেয়েছেন জালাতাল্লাহ এই যে এই পদ্ধতিতে এইভাবে উঠে এইভাবে ঘুরে এই বের হবে এই পদ্ধতি পুঁজে পাওয়া আল্লাহ তো বলছেন পদ্ধতিটা যেটা মোহাম্মদ রসল উল্লাহ এবং সাহেব হ্যাঁ ওইভাবে আপনি যে কোনো সময় লাই লাল ইহ আপনি অনুষ্ঠান করলেন কেন একটা বললেন সাব একটা অনুষ্ঠান করল এক প্রথম হল লাহা ইল্লাহ পরে শুধু লাহা তারপরে ইল্লাল্লাহ তারপরে হু জিকের করতে করতে হু পর্যন্ত আসবে এগুলো জানেন ভাই এই যে পুনরায় সাবেন রাত্রিতে আর সাতাশের রমাদানের রাত্রে যেগুলো হয় মসজিদ গুলোতে এগুলো আপনারা জানেন মাতারে গিয়ে যেগুলো হয় এই সমস্ত জিকিরকে আপনার নিষেধ করুন মানুষের প্রতি আল্লাহ নাই যেমন আছে আসল করতে হতেছে যে আল্লাহ আসল প্রতি আছে সর্বত্র তাকে বিরাজমান না তারপরে আর একটা শোনেন আরেকটা হাত এসেছে বলির হাত আল্লাহির আল্লাহ আর আমাদের মাঝা পাত আশিজির জন্ম আর একশো পনেরোদের মৃত্যু হয়েছে পাঁচশো তরুণ হাত পেয়েছে ওনার জীবনে উনি কে স্বারগত পড়তেন তো না বারতা করেন না বন্ধ হয়ে যায় ওনার জীবন ভগনেশ্বর ভগনেশ্বর মন নামিনের গুণ যে কথা ইমাম এই জন্য গুলোতে আমার দুই সুন্দর আগামী স্থানটাই বিশ টাকাটাই পড়াচ্ছে মিনিমাম ইনিমন্ত পোকে হাত ধরে জোরে আমি বলে আগে মূল বিশ টাকা পড়েন কোনো মধ্যে করতেই পারে ক্ষেত্রা দেওয়া হয় একা আর দেওয়া হয় ইনাকের সোনা অনুযায়ী আসা টাকা দিয়ে দেওয়া হয় মটকার অধিকায়ী মানুত বিশেষ করে ধার দেশে নদীরা অসংখ্য আলো আছে ওইগুলো করিল না শুধু দলিল দেন বিশ টাকার বেশি টাকা এক শেষ কথা হলো মক্কা নদীরা বলিল দলিল গরুর করা এবং এখন যেটা আছে নবীন কবরের দিনে আজ থেকে মাত্র কিছুদিন আগে তেরোশো ছয়চল্লিশ চুয়াল্লিশ ইগ্রির আগ পর্যন্ত আটশো ছাপ্পান্ন বছর আটশো ছাপ্পান্ন এটা ঠিক আছে বেশ করুন যদি চায় তবে করবো তাহলে যে আপনারা তো বললেন আল্লাহ আসে সমন্বয় আমরা বলেছি দলীয় শহরে আর এখন আসে বাবা আল্লাহ আসে সমন্বিত সমন্বিত এটা তো কোন আল্লাহ দল আমরা নিজেই দিচ্ছি এইভাবে আমরা প্রস্তাব করি প্রথম যুক্তি আপনার ভেঙে দিদি ভক্ত বেঙ্গে জীবনে যেমন বলছে যেদিন এই পক্ষীরা অনুবাদ করা হয়েছে বাংলাদেশে সেইদিকে আল্লাহ যেদিকে সন্তুষ্টি রয়েছে মহিরুজ্জীবী ঠাকুর অনুবাদ করেছিলেন মায়ের দলায় যেদিন সেদিন আল্লাহ বিরাজমান পরে আগে যেদিক করে সালাম তাই করো না কেমন আল্লাহ সম্পর্কে ফেলেছিল এটা বললাম আর একটা সে করেছিলেন শুভ নম্বর সা আমি যখন অনুকরণ করবো তখন পুনরীকরণ করুন এখানে উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে বছর আল্লাহ কি আমি তার মানে এখানে যেমন উদ্দেশ্য দিবল আমি আক্রমে এখানে উদ্দেশ্য দেব কি আর আল্লার পক্ষ থেকে নিযুক্ত বিরুদ্ধে আছে ওখানে মনোভাব ঠিকই করতে হবে কিন্তু আমরা সরাসরি আল্লাহকে বসান এটা বুঝলে হয়ে যাবে যে আল্লাহ পরে একটা শব্দ বসান আমি কিভাবে বলি যে আল্লাহ ওই আল্লাহ এটা বললেন তার অর্থ কি আল্লাহ উদ্দেশ্য সেটা বুঝতে ভুল করেছি যে কোরআন নিজের মতো করে বুঝতে না আর নবীনের মধ্যে মনে হয় ঠিক আছে নবীদের মধ্যে আঙ্কি অর্নবী মোহাম্মদ কাজী আমি না বলছে যে আল্লাহ মানে নবীদের মধ্যে যদি তাই আঙ্কি অল নবী শেষ আরো বন্ধ করতো এই ইন্টারে আমি আমি আসার পরে ঘরটা ভুল মরে গেছে আর একটা আর আমি বললাম নদীদের শেষ এবার আপনি বলা যায় গণমাত্রে নিশ্চিত আমার দল আমার দেশের লোক শব্দটা দুইটারই ফেল হয়েছে আল্লাহ রা ফেল মালা ক্ষেত্রে ফেল তারা বুঝে তাই না আর ফেরা ধরে এই অনুবাদ না করে যদি তারা আল্লাহ পাঠ করে ফেরেস্তারা পাঠ করে তাহলে আল্লাহ তখন আল্লাহকে বলে আল্লাহ নিজের মধ্যে আসলে ডাক্তার আপনার এখানে বলছি না শিলা যেহেতু আল্লাহ বলেছে আল্লাহ কোথায় আরো সে মমিনদের কারণটা গাঁদাবরি কথা যেমন আর একটা গাঁদাগরের কথা আছে এটা অনুশীলন আল্লাহ তার নিকট ছিল আদমকে আল্লাহ তৈরি করেছেন আদনিক স্থাপ আল্লাহ এখানে আদমকে আলাদা সৃষ্টি করেছেন আল্লাহ সরস হির আগে আদম আছে আল্লাহ এই জমিটা পুরো জমি আলু কেউ আসবে আল্লাহ ঠিক আছে যেভাবে তিনি সৃষ্টি করতে আমার প্রশ্ন আছে Assalamu <laughs> alaikum